বন্দ গুরুপদন্দ ভক্তিদম্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দনি সহিত শ্রীনন্দনন্দন বন্দে আধিকার চোদ গোপীজন সামুত বৃন্দনম বঞ্ছাধুশ কৃ পাশ কতি পাবনে বৈষ্ণবেম নম মুখা লু লংঘত গি যতকি পাম বন্দে পরমাধব বৃন্দত কেশবশক্তিপদে দেবী সমো ন নারায়ণ নমস্ত নরঞ্চন দেবীং সরস্বতী ব্যস্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরীপ্রস প্রকাথ ভক্তিযুক্ত ভক্তি প্রমদ ধৈর্য সদা পিভবগ্নমীষ্ট দোহমেপদ শিব বির শরণ্য ভীতাহমত্রিপোত বন্দে মহাপুষতে চরম ত্যাক্তুস্তজ্জ সুরেপসি তুজ্জলক্ষ্মি ধর্মীষ্ট জ মেঘ দৈত্য শিব বধাব বন্দে মহাপুষতে চর পল্লব নখচন্দমা বিসুজিত কিমপি গবধু স্বদর্শি পূর্ণাগ্রসাগর সমূর সারাধিকা মি কৃতর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ স্যাত গদাধর শিবসদি শ্রী গৌরভক্তিদ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সিয়ত গদাধর শিবসদে শ্রিগৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম র হরে আজিত ভুজৌ কনকু সংকীনই কবিতর কমলা বিশ্বাম্বরজরো যুগ ধর্ম পালো বন্দে যুগ করু করুণা বু হ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম प्रसारी तो प्रेम पीजूष रस सगरे चैतन्य चंदे प्रकटे जीन दिन एव सित प्रेम पीजूष रससागरे चैतन्य चंद प्रकटे ज दिन स दीन एव सिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर का जानी छेन। जीवेर प्राप्य वस्तुर मध्य सर्वश्रेष्ठ प्राप्त विषय हल कृष्णप्रेम जीवे जत गोकार प्राप्ति विषय आम मध्य सर्वश्रेष्ठ प्राप्त विषय हल कृष्णप्रेम कंतु साधन तत्व ना जेने সাধন তত্ত্বেতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত না হয়ে কেউ কোনোদিন প্রেম প্রাপ্ত হতে পারে না জীবের ইতর অস্মিতায় জীবের ইতর অস্মিতায় এই অমূল্য সম্পত্তি কৃষ্ণ কৃষ্ণপ্রেম কি বস্তু সে সম্বন্ধে কোনো ধারণা বা ভাবনা উদিত হতে পারে না জীবের যে ইতর অস্মিতা সেই ইতর অস্মিতায় এই অপ্রাকৃত জগতের বিষয়বস্তু তার সর্বশ্রেষ্ঠ যে প্রাপ্তি বিষয় সম্বন্ধে কোনো রকম ধ্যান ধারণা আসতে পারে না উদিত হতে পারেন হয় না সাধু সঙ্গে কৃষ্ণনাম এইমাত্র চাই সংসার যিনিতে আর কোনো বস্তু আমা আমাদের জীবনের লক্ষ্য কেবল সংসার জয় করা নয় আমাদের জীবনের লক্ষ্য গৌরীগণের লক্ষ্য কেবল সংসার জয় করা নয় সংস সংসার জয় করা সংসার জয় করার পর তারপর কি করব সংসার জয় করলাম ভালো কথা সংসার জয় করার পর কি করব সংসার জয় করার পর আমাদের প্রাপ্তবস্তু সম্বন্ধে যদি ধারণা না থাকে সংসার জয় করার পরেও আবার আমাকে সংসারে ফিরে আসতে হতে পারে নয় আমি মায়াবাদী হয়ে যাব নয় নির্বিশেষবাদ সংসার জয়ের জন্য অনেক চেষ্টা অনেক সাধু করে থাকেন অনেক সাধক অনেক সম্পদায় আছে তাদের কি সম্পদ আমি বুঝি না তারা পরিচয় দিতেও পারেন না বলেন একটা কিন্তু চাষ মধ্যে তাদের পরিচয় নেই তাদের জীবনের খালি লক্ষ্য হলো সংসার জয় করা কিন্তু আমাদের প্রশ্ন হল সংসার জয় করার পর কী করব সংসার জয় করার পর যদি আমার সামনে কোনো অতি উচ্চ চরম একটা আদর্শ না থাকে প্রাপ্ত বস্তু না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি মায়াবাদী হয়ে যাব নয় নির্বিশেষবাদী হয়ে যাব লাভ হবে না কিছু যে শ্লোক দিয়ে শুরু করা হলো সেখানে বলা হয়েছে প্রবধানন্দ সরস্বতী পার্ক কাতর ভয় বলেছেন প্রসারিত প্রেম পিজুষ রসাগরে শ্রী চৈতন্য চন্দ্র প্রকটে যদিন সদিন এব পরিমাণে সেই দরিদ্র বিকারী নিশ্চিত পরিমাণে সেই বাস্তব দরিদ্র অর্থ না থাকলে মানুষ দরিদ্র হয় না শাস্ত্র বিচার করে বলছেন অর্থ না থাকলে যে দরিদ্র হয় যেটা সমাজের লোক বলে থাকে এগুলো তো দেহ দৈহিক সম্প্রান্ত বিচার এগুলো দেহ এবং দেহ সংক্রান্ত বিচার এর উপরে তারা যেতে পারে কিন্তু আমরা সে ভাগবতী মহাপুরাণের মহিমা শ্রবণ করতে গিয়ে সেখানে জানতে পেরেছি सकल भुवन मध्य निर्धना भक्ति सकल भुवन मध्य निर्धनास्ते कि जार हृदय से भगवान मत भक्ति भालासा विराजमान रही তার থেকে বড় অধ্য নীন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামিত এসব বিচার প্রসঙ্গে সুন্দরভাবে উত্থাপন করেছেন যে আমার কোনো ধন নেই আমার কোনো ধন সম্পত্তি নেই কৃষ্ণপ্রেম নেই আমার সেই জন্য আমি নির্ধন মহাপ্রভু এইসব দৈন্য করে আমাদের শিক্ষার জন্য বলেছেন সুন্দর যে প্রেম বলে যে বস্তুটা যান নাই সেই হল সবচেয়ে দরিদ্র সেইগুলো রায় রামান রায় রামানন্দর সঙ্গে শ্রীমান মহাপ্রভু গোদাবরীর তীরে যে আলোচনা করেছিলেন তাতেও এই কথাগুলো পরিষ্কার করেছিলেন যখন রায় রামানন্দ সংবাদ হল তারপরে রায় কে শ্রীমান মহাপ্রভু একটা করে প্রশ্ন করছেন একটা করে প্রশ্ন করছেন আর রায় মহাশয় গৌরাঙ্গের করুণায় একটা করে উত্তর দিচ্ছে মহাপ্রভু প্রশ্ন করছেন রায় মহাশয় উত্তর দিচ্ছেন জীবের যত দুঃখ আছে সেই দুঃখের মধ্যে কোন দুঃখ গুরুতর রায় মহাশয়কে বলছেন রায় মহাশয় বলছেন কৃষ্ণ ভক্ত বিরহাবিনা দুঃখ নাই আর সকল দুঃখ মধ্যে কোন দুঃখ গুরুতর এই কথা জিজ্ঞাসা করাতে রায় মহাশয় বলছেন মহাপ্রভু শক্তিতে কৃপা হাতে যে যদি কৃষ্ণ ভক্ত আমার কাছে থাকে ছিল আবাসে চলেই যাচ্ছে সে আর কোনোদিন দিন আসবে না বা নিত্য জগতে চলে গেলেন হয়তো নিত্যজগতে গেলে তাকে স্মরণ করা তার চিন্তন করা আছে সবই কিন্তু প্রত্যক্ষভাবেই তিনি যে আমার সামনে ছিলেন আমাকে শাসন করতেন আমার থেকে কিছু সেবা গ্রহণ করতেন করুণা করে এগুলোর যে কত বড় গুরুত্বতা বদ্ধজীব এগুলো সমস্ত অনুভব করতে পারে। সেই জন্য যখন হরিদাস ঠাকুর নিত্যধামে চলে গেলেন বলতে বলতে বলে বলে চলে গেলেন মহাপ্রু বলছেন কৃষ্ণদাস কবিরাস গোস্বামী লিখেছেন বিশ্বের নির্যান যেন হইল স্মরণ বিশ্ব যেমন আটকে গেছে। নিজের মৃত্যুকে ইচ্ছা মৃত্যু আসবে গোবিন্দ চরণ দর্শন করব প্রাণ ভরে তারপর আমি এ দেহ ছাড়ব উত্তরাণ দক্ষিণায়ন এসব তো কথার কথা এগুলো সব মহাভারতের বিচার ভাগবত লেখা আছে উত্তর এইগুলোর বিচার সম্বন্ধে ভাগবত গীতা পাঠ করলে বুঝতে পারবে উত্তরায়ণ কি দক্ষিণায়ন কী অনেকে এগুলো নিয়ে বিশাল ঝাপিয়ে পড়ে ভক্তিটা বড় কথা যদি কেউ দক্ষিণায়ন থাকতে থাকতে যদি দেহ ছেড়ে থাকে কোনো বর্গ তার কি নরকে গেছেন দেখি এগুলো বোঝেন না দক্ষিণায়ন কি উত্তরায়ণ কী এতে গিলে কি হয় সময় লোকে সাধারণ বিচারটাই বোঝেন উত্তরায়ণের শরীর ছাড়া উত্তরায়ণের একটা পছন্দ শরীর ছাড়লে কী হবে কত কথা না এগুলো সব বিচারগুলো অনেক সূক্ষ্ম কে এগুলো নিয়ে চিন্তা করে মহারাজ খাওয়া দাওয়ার স্বয়নি পরে আর আমরা চিন্তা করার কই সময় পায় সত্যি তো তাই আমি কী করবে সেই বলছেন যে দুঃখের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুঃখ হলো কৃষ্ণ বিরহ হলে কৃষ্ণের ভক্তের যে চলে গেলেন আমার কাছ থেকে তার বিরহ সবচেয়ে বড় বিরহ ধনীকে সবচেয়ে ধনীকে কাকে বলে ধন সম্পত্তি কাজ সবচেয়ে বেশি আছে বলেছেন কৃষ্ণপ্রেমে যিনি ধনী সেই ধনী শিরোমণি তিনি গান মধ্যে কোন গান সর্বশ্রেষ্ঠ শ্রবণের বিষয় জীবের এইসব একটা একটা করে প্রশ্ন করে আমার মতো বদ্ধজীবকে শেখার জন্য অপূর্ব উত্তর দিয়েছেন সমস্ত কথা এগুলো মহারাজ এগুলো সব বলে শেষ করা যাবেন আনন্দময় জগতের কথা যতক্ষণ পর্যন্ত জীব না উপলব্ধি করেন তুমি যতক্ষণ পর্যন্ত না প্রলোভন পাচ্ছ লোভ পাচ্ছ ততক্ষণ পর্যন্ত সত অর্থাৎ নিজে থেকে প্রেরিত হয়ে ভজনে আসবে না তারপর তো গুরু কৃপা কর বহু দিয়া চিত বল তো আছে কিন্তু নিজের পূর্ব সংস্কার অনুযায়ী সমস্ত তোমাকে একটা মোমেন্টাম একটা ফোর্স দেবে কি কারণ তুমি ঘর ছেড়ে এলে তোমাকে কিউ ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল কি এটা তোমার পূর্ব সংস্কার তোমাকে ড্রাইভ ড্রাইভ করছে তোমার পূর্ব সংস্কার তোমাকে ড্রাইভ করছে তোমাকে যেতে বাধ্য মনে করো না তুমি তুমি চলে চলে আমি না। তোমার পূর্ব সংস্কার করেছে। এবং তুমি আর সংস্কারের ওইগুলো আর ভালো লাগে না তোমার তুমি চলে আসতে বাধ্য হয়েছ তারপর আসার পর যদি তুমি উচ্চ আদর্শ গুরুপাত পদ্মের না বুঝতে থাকে ওই একদম থাকেন ঘরের ভেতর আরামে তুমি সেই গুরুপাত পতনের জীবনী তার চরিত্র তার স্বভাব তার উচ্চ আদর্শ সেবার গোলক বৃন্দাবনের যে ভাবনা এগুলো তুমি যদি শিষ্য হিসাবে গ্রহণ করতে না পারো পারব করে শাস্ত্র সিদ্ধান্ত করেছেন ভাগবতে ব্রয়ু স্নিগ্ধস্থ গুরব গুজ্জম অপিউত শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত মিথ্যা হয় না আমার রাগ হতে পারে তাতে কি যায় আসে সাতগুরু বৈষ্ণবেরও কিছু যায় আসে না ভগবানেরও কিছু যায় আসে না যত ক্ষতি তোমার নিজের করবে সত্য কথা শুনবার জন্যই বসেছি সত্য কথা শুনবার সাহস সবার থাকে না সত্য কথা শোনবার সাহস সবার থাকে না আর যদি অহংকার করে বলো আপনি সত্য কথা বলুন আমি শুনে নেবো কান দিয়ে তাহলেও হবে না সত্য কথা বললেই যে তুমি বুঝে নেবে শুনে নেবে সেটাও হবে না সপ প্রকাশ বস্তুর সঙ্গে কোনো চ্যালেঞ্জিং মুড চলে না সপ প্রকাশ বস্তু যেটা শত উদিত হয় সেটার সঙ্গে কোনো চ্যালেঞ্জিং মুড চলবে না এত লোকের বুদ্ধি নিকৃষ্ট অবস্থায় নেভে গেছে তাদেরকে যত কথা বলো কোনো কিছু অনুভব করতে পারছে না বলা হয়েছে যে হরিকথা একটা অখণ্ড বস্তু যেমন একটা গঙ্গার থেকে গঙ্গা যেমন বয়ে যাচ্ছে কোথা থেকে বেরিয়েছে গঙ্গোত্রী থেকে গঙ্গোত্রী থেকে গঙ্গা অনর্গল বয়ে যাচ্ছে তুমি গঙ্গার জল হরিদ্বার থেকে নিলে তুমি গঙ্গার জল অন্য কোনো জায়গা থেকে গেলে গঙ্গার জল নিচ্ছো গঙ্গা জল রয়েছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে রয়েছে। তুমি ভেদভাব করলেন করলে ঠিক সেরকম সাধুগুরু বৈষ্ণবের জিউ হায় অপ্রাকৃত জগৎ থেকে যে করুণা নেভে আসে বিগলিত করুণা সে হরিকথার প্রবাহ সেটা জিউ ভায় নৃত্য করতে থাকে অনেকে সন্দেহ করেন যে ওনার হরিকথা শুনো না আমাদের গুরু মহারাজের হরিকথা শুনো। বা ওই গুরু মহারাজের সঙ্গে ওনার একটুখানি মতবিরোধ ছিল ওনার কথা শুনো না এরকম বলতে পার যেখানে শিক্ষাগুরু গুরুকে অনুমোদন করছেন সেখানে শোভনের কথা সত্যিই কিন্তু যেখানে দেখা যাচ্ছে একই আদর্শ একই আদর্শ সমস্ত তাকে তীব্র ভালোবাসা তার মধ্যে সেখানে যখন দীক্ষাগুরু অনুমোদন করে দিচ্ছেন হ্যাঁ ওনার কাছে সিদ্ধান্ত শুনবে সেখানেও ভেদ বুদ্ধি চেতাস ওনার কথা শুনো না তাহলে তোমাদের কোথা থেকে বিচার আসবে যখন বলা হচ্ছে হরিকথা একটা অখণ্ড সরোবর চৈতন্য চৈতামীতে দেয়া আছে সেখান থেকে অনর্গল বয়ে যাচ্ছে হরিকতা তো অখণ্ড বস্তু সেটা তোমার দীক্ষাগুরু শ্রী মুখ থেকেই নির্গত হল বা সেই আচরণশীল কোনো বদ্মপ্রদর্শক গুরু শিক্ষাগুরুর মুখ থেকে বিগড়িত হলো যদি তিনি বাস্তব বৈষ্ণব হন সেক্ষেত্রে এই বিচার করলে সে তো পাখণ্ডী হয়ে যাবে হয় না কিন্তু এগুলো এই সাধারণ বিচারগুলো তাদের কোনোদিন তাদের হৃদয়তে ওঠে না মৎসরতা থাকবেই থাকে সেইগুলো বিচার করে বুঝে উঠতে পারে না গুরুতত্ত্ব যে ওরকম ধরনের জিনিস নয় গুরুতত্ত্ব যে একটা আশ্চর্য জিনিস সেটা তারা বোঝে না রক্ত মাংসের একটা মানুষকে এটা গুরুদেব এটারই আমার করতে হবে একই দেখতে হবে এনাকে তো দেখতে হবে। কিন্তু দর্শনের চোখটা কে করবে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্ব দিবসে ভোগভাব সম্বন্ধ দাতা শ্রী সনাতন গোসাইকে সম্বন্ধ জ্ঞানে আচার্য করেছেন আচার্য নির্ণয় তার সঙ্গে অভিদয় জ্ঞানের আচার্য রুপুগোস্বামীকে কখনোই পার্থক্য করা হয় নাই সেল জানিছে সম্বন্ধ জ্ঞানের আচার্যের সঙ্গে অভিদয় জ্ঞানের যে আচার্য তার বিন্দুমাত্র পার্থক্য নেই কেবল ভিন্ন প্রকাশ নিত্যানন্দকে যদি কেউভাবে গৌরাঙ্গ থেকে কেটে বাদ দিয়ে দেয় তার মতো মূর্খ আর কেউ নেই যেই নিতাই সেই গৌ যেই নিতাই সেই গৌ খালি প্রকাশের ভেদ স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তাঁর প্রথম প্রকাশ বিগ্রহ আবার নিতাইয়ের যে সমস্ত সেবক আছেন ভক্তগণ আছেন তাদের তাদেরকেও নিতাই চরণ থেকে কেটে বাদ দিতে পারবে না সম্ভব নয় এইগুলো সব নিত্যানন্দের চরণে তারা রয়েছেন আচরণশীল মহামহাবৈষ্ণবগণ যাদের এক একটা রক্তবিন্দু ফেলেছেন আচরণের মধ্যে তাদের প্রত্যেকটা বাক্যের মধ্যে আচরণের দৃঢ়তা রয়েছে সেই জন্য কেন মহারাজ হৃদয়তে ধাক্কা লাগে কথাগুলো বললে হৃদয়তে আঁচ কাটে কেন আচরণের সাম দেওয়া আছে তারা মুখে কোনো ভাষণ দেন না সমস্ত কথার মধ্যে বীর্য রয়েছে সমস্ত কথা আমার প্রাকৃত জগৎ থেকে নেবে আসছে এর মধ্যে কোনো ভেদ বুদ্ধি করতে নাই সেই জন্য বলছেন সম্বন্ধ জ্ঞানের আচার্যর সঙ্গে অভৈধানে যে আচার্যের কোনো বাজ্যদৃষ্টিতে যে ভেদ মনে হয় তা ভেদ নয় একই বস্তু অখণ্ড বস্তু এখানে বলছেন শ্রী সনাতন গোস্বামী পাদের যে এই যে প্রশ্ন মহাপ্রভুর কাছে এটাও আমাকে শিক্ষার জন্য অন্য কিছু কারণে নয় সিন্ধু সুন্দরভাবে মহাপ্রভু নিত্য জগতের সব কিছু ভজন সংক্রান্ত সব কিছু বলছেন সেখানে বলতে বলতে বলছেন কৃষ্ণের স্বরূপ বলেছেন কৃষ্ণের স্বরূপ বিচার সোনো সনাতন অধ্যয় জ্ঞান তত্ত্ব প্রজয় ব্র্যজনন্দন সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর আর চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর কতগুলো বিশ্লেষণ দিয়েছেন চিদানন্দ দেহ চিৎঘন সর্বাশ্রয় আমরা ভাগবতের আজকে আলোচনা করবো প্রসঙ্গ দেখব দশটা সব বিষয় আছে সমস্ত বিষয়ের আশ্রয় হলো কৃষ্ণ আজকে বিকেলে দেখব হ্যাঁ সমস্ত দশটা সব বিষয় সমস্ত বিষয়ের মন্নান্তরে ঈশান কথা যা কিছু আছে নিরোধমুক্তির আশ্রয় অতি সব কিছু দেখবে সব এক একটাই সোর্স কেন তুমি এত দুঃখ পাচ্ছ বুঝতে না পারার জন্য অনুভব না করবার জন্য অধ্যয় জ্ঞান তত্ত্বকে অনুভব করনি বলেই তোমার মধ্যে খণ্ড খণ্ড বিচার বুদ্ধি চলে এসছে অখণ্ড তত্ত্বের সঙ্গে অধ্যয় জ্ঞানের সঙ্গে নিজেকে মেলাতে না পারলে তোমার ভেতরে খণ্ড খণ্ড সব চিন্তাধারা চলে আসবে খণ্ড খণ্ড খণ্ড ভাবনা তোমাকে গ্রাস করবে তখন তুমি অখণ্ড তত্ত্ব থেকে দূরে সরে যাবে এইভাবে যদি বাস্তব অনুভব না হয় গুরু বৈষ্ণবের কৃপাতে তাহলে জীবন জীবন বিফল হয়ে যাবে লাভ হবে না কিছু সেই জন্য বলছেন সর্ব আশ্রয় আর সর্বেশ্বর তিনি হচ্ছেন সর্ব সর্বেশ্বর সর্বেশ্বর কথা কালকে বলা হয়েছিল ব্রহ্মসঙ্গী তাতে ব্রহ্মাজি যা দেখেছেন সেটি বলেছেন ব্রহ্মাজি যা যা দেখছেন আজকে আলোচনা হবে চতুষ্কী ভাগবত ঠিক যেমন দেখছেন তেমন বলছেন যা যা দেখেছেন সেটা বললেন জীবের কাছে সেইখানে বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদের আদি গোবিন্দ সর্বাকারণ কারণ এই কথা কি এক কথায় মহাপ্রভু বললেন যে সর্বাশ্রয় সর্বেশ্বর এক কথায় শেষ ইনি আদি এর পরে আর কেউ নেই আর স্বয়ং ভগবান কৃষ্ণ তার ভগবত্তা অন্য কাউর ভগবত্তার উপর নির্ভর করে না যেমন ধরো এই জগতে ব্রহ্মাণ্ডে আধিকারিক দেবতা আগুন আছেন ব্রহ্মা শঙ্কর বরুণ আধিকারিক দেবতা আছেন তাদেরকেও ভগবান বলে ভগবান ব্রহ্মা ভগবান শঙ্কর কেন বলে তারা ভগ ভগ ভগ পেয়েছেন ভগবানে ভগবানের থেকে শক্তি পেয়েছেন তারা আধিকারিক দেবতা ভগবানের থেকে শক্তি পেয়েছেন বলে তাদের ভগবান বল ভগবান শঙ্কর কিন্তু পরম ভগবান যদি বলো একজনকে বলতে হবে পরমেশ্বর পরম ভগবান যদি বলো তাহলে একমাত্র একজনকেই বলতে হবে সেটা ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন সেই জন্য সেখানে বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ তার ভগবত্তা অন্ন কেউ ভগবত্তার উপর নির্ভর করে না স্বয়ং সম্পূর্ণ তিনি তাই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ এই কথাতেই বোঝা যায় যে তার আর কোনো কারণ নেই সেখানে বলছি স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম সর্বৈশ্বর্যপূর্ণ যার গোলক মৃত্যুধান সর্বৈশ্বর্যপূর্ণ বলেছিলাম হয়। টোটাল তুমি কল্পনা করতে পারছেন বদ্ধজীব সামান্য সামান্য শক্তি লাভ করে সামান্য সামান্য ঐশ্বর্য লাভ করে সামান্য সামান্য জ্বর রূপ লাভ করেছে দেখতে ভালো এই সমস্তগুলো লাভ করার পরে তারা অহংকারে মত্ত হয়ে যাচ্ছে অহংকারে মত্ত হইয়া নিতাই পাশ হইয়া সত্য করি মনে যেটা অসত্য যেটা ভুল যেটা মায়া সেটাকেই সত্য করি মনেছে যত বোঝাও কোনো কথা বুঝবে না তাদের করণে প্রবেশ হবে না তারা দেখলেও জানতে পারবে না ওই জন্য পশ্চন্নপি নপাস্বাতি দেখেও দেখে না কেন বলে এটা মায়ার প্রভাব ভগবান জন্য বলছেন মামে বোঝা প্রে মায়ামে মায়া দূরে এই মায়াকে তাড়াতে গেলে ফার্স্ট টু মার ডিউটি হল এ সনাতন শিক্ষাকে অনুশীলন কর মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কেপাবিনা না দেখিও শুধু সনাতন শিক্ষা তোমার কাছে অনেক টাকা আছে তুমি কিনে নিয়ে নিয়ে যা আমি পড়ে নেবো পড়ে নাও হবে না সনাতন শিক্ষা অনুশীলন করতে বলা হয়েছে মানে এই কথা হলো না তুমি বুঝে নিলে সব আমার পয়সা তুমি কিনে নেবো কী দরকার আমার সময় নষ্ট করে হয় না হয় না ওই জন্য সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে করতে গুরু বৈষ্ণবের সেবা করতে করতে যায় তাদের করুণাতেই জানবে আর মায়া জয় করাটা হচ্ছে ভজনেরটা একটা প্রিলিমিনারি ব্যাপার তোমরা অনেক বিরাট মনে কর মায়া জয় করেছে ভজন রাজ্যে মায়াজয় জয় করা তো কথা মায়াটা জয় কর তারপর তো বাস্তব হরি ভজন হবে মায়াগ্রস্ত থাকাকালীন অবস্থায় কৃষ্ণ ভজন হয়ে যাবে ব্যতিরিকভাবে কি বৈষ্ণব করিয়ে নেন কিছু কিন্তু মায়াগ্রস্ত অবস্থায় হরিভজন হয় না মায়াতীত গুণাতীত বস্তু তাকে তুমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কি করে ভজন করবে তুমি একটা প্ল্যাটফর্মে রয়েছ সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গুরুদেব কোন প্ল্যাটফর্মে রয়েছে কি করে তুমি নাগাল পাবে তুমি নাগাল পেতে পারো গুরুদেব কোন ভূমিকায় রয়েছেন বৈষ্ণবগণ কোন ভূমিকায় রয়েছেন সেই ভূমিকায় সেই ভূমিকায় তোমাকে উঠতে হয় সেই ভূমিকায় তোমাকে উঠে যেতে হবে তাদের কি নিয়ে তারপর তোমার বাস্তব গুরুবেশ সেবা হবে এখন প্রতিপদে সেবা করতে গিয়ে ভুল করে ফেলবে তাদের মনের অভিস্ট বুঝতে পারবে না ভুল করে ফেলবে এমন কিছু করে ফেলবে কেউ তারা দোষ ধরে না জানি যা করছে করুক এটাও করুক এটা করতে করতে এগুক তারা অদোষ দোষী দেখে না কিন্তু সেবা হয় না ভুল হয়ে যায় তাদের মনের কী ভাবনা ওই জন্য তাদের হৃদয়ের সঙ্গে ঐক্যবিধান যতক্ষণ না করতে পারবে সেবক ততক্ষণ বাস্তব সেবা বলে বস্তুটা প্রকাশিত হবে তাদের হৃদয়ের সঙ্গে মিলে যাবে ও দূর থেকে বুঝতে পারবে আজকে গুরুদেবের কি ইচ্ছা হয়েছে বৈষ্ণবের হৃদয় কী ইচ্ছায় জেগেছে সঙ্গে সঙ্গে তার তার মধ্যে রিফ্লেকশান হবে তার মধ্যে প্রতিফলিত হবে তখন সে অটোমেটিক এগুলো করবে সেবক অনেক রকম হয় কাউকে এই এটা কর রে এটা সেবা করবার হ্যাঁ সেবা তো করতেই চায় না বললে অন্য দিকে বিশ্বনাথ চক্রবর্তীদের সুন্দর সব বিচারের অপূর্ব উৎসাহময়ী ঘনতরলা বুড়ো বিকল্পা কোন কোন সাধকের কোন কোন অবস্থা হয় সেগুলো শুনলে পাগল হয়ে যাবে বলে হ্যাঁ এইরকম অবস্থা তো সত্যিই হয় আমরা তো কোনো দিন বিচার করিনি ইষ্টগোস্তি কোথায় হয় যাও সমস্ত জায়গায় ঘুরে এসো সমস্ত জায়গায় ঘুরে এসো কোন কোন কোন জায়গায় এখন বাস্তব হরিকতা আলোচনা যে একটা একটা কথা আছে বলো আমাকে কোন কোন জায়গা সমস্ত জায়গায় যাও তুমি দুঃখের সঙ্গে বলছি এটা আমি দুঃখের সঙ্গে বলছি কোন কোন জায়গায় আলোচনা হয়েছে যে হরিকথাটাই প্রধান কোথায় কোথায় আলোচনা হচ্ছে একটা ঘুরে এসো এবং জানাও কেন এই দুর্গতি হচ্ছে কেন এই দুর্গতি দেখা দিচ্ছে কি কারণ কাকে বলা যাবে কাজেই উৎসাহময়ী বুড়ো বিকল্প ইত্যাদি বিভিন্ন সব অবস্থা ঘনতরলা বিভিন্ন বিচার সমস্ত আজ সাধকের অবস্থা হয় তাহলে এক সাধক হলো সেবা করতে চায় না চলে যায় একজনকে বললে পরে যা বলে সেটুকু করবে আমাকে তো এইটুকু জল আনতে বলেছে তুমি আমার এই কথা বলছো কেন তিনি বলেছেন জল আনতে এনে দিয়েছি এরপরে চুক্তি পৌঁছানো তোমার সঙ্গে এগ্রিমেন্ট আছে গুরুদেবের সঙ্গে গুরুদেব আমাকে এই সেবাটা বলে যে আমি এই সেবাটা করবো এগ্রিমেন্ট ওরা চুক্তি নিয়ে চলছে আর এক আছেন যাতে বলতে হয় না বলার আগেই তারা বুঝতে পারেন সেবক তারা বাস্তব অনুভব করে যে যে সেবা করা দরকার ঠিক তারা করে যান অনুভব করে সেবকের অনেক ভাব আছে এই এখানে তাহলে বোঝা গেল পূর্ণ যার গোলক নৃত্যধান কৃষ্ণের স্বরূপের কথা বলছেন জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে সাধন বিভিন্ন রকম হয় জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবেদ প্রকাশ এসব কথা হয়ে গেছে তিন রকম ভাবে প্রকাশিত হচ্ছে যে তাই যেটাই তোমার ভাগজী মহাপ্রাণ জানিয়েছেন আপনাকে যে বদন্তি তত্তত্ববিদম সত্যম যজ্ঞান অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মে তি ভগবান ইতি শব্দ তিন রকম ভাবে ভগবান নিজেকে এই এই যে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে তিন তিন কি জ্ঞান জ্ঞানমার্গকে আশ্রয় করলে এরকম দেখতে পারবে যোগ আশ্রয় করলে তুমি এটা দেখতে পারবে আর ভক্তিকে আশ্রয় করলে তিনি ভগবানের স্বরূপ জানতেন জ্ঞান বলছেন সেখানে প্রেমাঞ্জনা ছরিত ভক্তি বিরোচন এন সন্ত সদৈব হৃদয়েশ বিলন্তী শ্যাম সন্দরম অচিন্ত রূপম তাই তো অচিন্ত গুণস্বরূপম এইটাকে দেখতে পায় যারা প্রেমের কাজল পরেছে প্রেমের কাজল না পড়লে পরে দেখতে পাবেন অন্ধ হয়ে থাকবে চিরকা হ্যাঁ ভাগবত সুন্দর সুন্দ সব অপূর্ব সিদ্ধান্ত আছে আলোচনা হওয়া দরকার সেখানে বলছেন যেমন ভাবে কিরকম সিদ্ধান্ত সুন্দর এখানে আলোচনা করেছিলাম চার পাঁচ বছর আগে সভা হয়েছিল এখানে যথাযথা আত্মা পরিমজ্জে অসৈত যথা আত্মা পরিমজ্জে অসৌ তৎপুণ্য ঘুলে গেলাম শ্লোকটা বলি সবসময় যথা যথাযথা আত্মা পরিমর্যাদা অশৌ হ্যাঁ কথা শ্রবণও বিধানই যেমন যেমনভাবে তোমার হে ভগবান ভগবানের কথা যেমন যেমনভাবে শ্রবণ কীর্তন তুমি করেছ যেরকম হৃদয়ের সঙ্গে তুমি করেছো ঠিক সেইটুকু তোমার ইম্প্রুভমেন্ট হবে বোঝা গেল কী বললাম ঠিক যেমন হৃদয় নিয়ে তুমি ভগবানের কথা অনু করেছো আনন্দের সঙ্গে শুনেছো। যেমন যেমন ভাব সেমন অনুবাদে তোমার উন্নতি হবে চোখের দৃষ্টি খুলবে চোখের দৃষ্টি খুলবে ছোটবেলাতে মায়েরা কী করতেন আমাদের জোর করে কাজল পড়িয়ে দিতেন জোর করে ছোটবেলায় খেলতে যাব কাজল পরে গিয়ে জোর করে পড়িয়ে এর এগুলো কেন চোখটা যেন ভালো হয় এখনই সব চুল হয়ে গেছে এগুলো নেই এখন সেই জন্য বলছেন যথাযথা আত্মা পরিমির্যতে সৌ তৎপুণ্য গাথা সবর্ণ বিধানই তথা তথা এবার কি হবে সেই পরিমাণে তার চক্ষু পরিষ্কার হবে হ্যাঁ আপা বস্তু সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু দর্শনে যোগ্যতা হয় বোঝা গেল মঠে সবাই এসছে বুঝছে কিনা আমার মতো গাদা হয়েছে গাধার দৃষ্টি গাধার মতো আবার দেখা যিনি গুরু ভাবে পেয়েছেন তার দৃষ্টি অনেক সূক্ষ্ম চুক্ষ্ম দর্শন হয়ে গেছে মঠে এসছে সবাই কিন্তু মঠের রয়েছে সবাই মঠের রয়েছে কিন্তু একজন গুরু কী বা পেয়ে গেল সবাই পায় নাকি ওই জন্য তো বলছেন ভাগবতের যে সিদ্ধান্ত বলা হলো এদের আগে কিছু নেই ব্রুয়ু স্নিগ্ধ শিষ্যস্ব গুরুব গুজ্জম পিউত স্নিগ্ধ শিষ্যকে স্নিগ্ধ শিষ্যকে গুরুপার পদ্মভজনের গোপন থেকে গোপনীয় কথা বলে যা সবাইকে বঞ্চনা কর ওরা তো শুনবে না স্নিগ্ধ শিষ্য কাকে বলে মহারাজ এই নিয়ে তুমি উপস্থিত ছিলে পরম পুজো বা সন্তোকো মহারাজের সভাতে সেখানে বলা হয়েছিল স্নিগ্ধ শিষ্য কাকে বলে একটা ইভলিউশন আসবে আমার কথা নিয়ে আলোড়ন আসবে কিন্তু তারা অসময় কিছু করতে পারবে না কেন আমার কথা নয় ছিল শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই তাদের আমার নিজে থেকে কোনো বিচার আমি বলবো না আমি তো তাদের কেনা পশু বাগল তাই বলছে। এক বাস্তব আনুগতজন নিজেকে অনুভব করবেন গুরু চরণের বিকৃত দাস বিকৃত দাস হাটেতে যেমন বাজার হাটেতে তুমি এটা গরু কিনতে গেছো অমুক অমুক মালিক তাকে অমুক মালিক তাকে এইভাবে খাওয়াতো দাওয়াতো জল দিত তুমি সেটা জানো না এই গরুটাকে তোমার কাছে নিয়ে এসে তুমি এবার যে রোদেতে বেঁধে রেখে দিয়েছ বুঝতে পারছো না তা তো ওর কিছু করার নেই এই জন্য বিকৃত বিকৃত মানে বিকৃত নয় ডিস্টেড নয় বিকৃত মানে বিক্রি হয়ে গেছে বিকৃত বিক্রয় হয়ে গেছে যে পশু তার যেমন নিজের কোনো স্বতন্ত্রতা থাকে না জঙ্গলে যে পশু রয়েছে সে তো এদিকে যেতেই পারে সে তো খোলা গরু গৌর কিশোর বাবাজি মহারাজ খুব সুন্দর কথা বলতেন সবার মগজে ঢোকে না কথাগুলো কখনো ছাড়া গরু হয়েও না হ্যাঁ বলছে এরকমভাবে কথাগুলো বলতেন কাউ কাউর তুমি মানে পালাগরু হয়েও না গোরকিিশোরদাস বাবাজি মহারাজ বলছেন কাউর গোরকিশোর দাস বাবাজী মহারাজ বলছেন কারোর পালা গরু হইয় না বরঞ্চ ধর্মে সার হই ভালো ধর্মে সার হই হো বাঙাল ভাতা বলতে বলছেন কারুর পালা গরু হইও না ধর্মে সার হই ধর্মে ধর্মের সার ভাল ভালো ওই মানেটা কি বলে কোনো ধনী ব্যক্তির বারান্দায় সে বললো মহারাজ আমার এখানে ঠাকুর আছে ঠাকুর না কারোর কোনো অসুবিধা নেই তার স্ত্রীও রয়েছে তাকেও মাঝে মাঝে মুখি মেরে দেখা যাবে সুবিধা হবে এখন সন্ন্যাস ব্রত ব্রহ্মচর্যব্রত এই অবস্থায় চলে গেছে এই অবস্থায় গিয়ে যে বিবৎসক আকার ধারণ করেছে সেটা বলবান্ধব সুবিধা পাচ্ছি গৌর কিশোরদাস বাবাজি মহারাজ বলেছেন আমাদের এই বদ্ধ মনকে সংযত করবার জন্য শিক্ষা দেওয়ার জন্য রোজ সকালবেলা উঠে দশ গা জুতো মারবে নিজের মুখেতে গালেতে তবে যদি শিক্ষা হয় জুতোটা কেন মারছি গরুকৃশোর দাস বাবা মা বলেছে আমি সকালে উঠে নিজে গুরু বৈষ্ণবের জুতো নিয়ে নিজের মাথায় কপাল। তবে যদি একটু আকেল হয় বুদ্ধি খোলে বুদ্ধি তো খোলবার নয় ওই জন্য স্নিগ্ধ শিষ্য তাকে গুরুপাদ পদ্মশ ভজনের গোপনীয় কথা বলে যান এখন সিদ্ধান্ত হলো স্নিগ্ধ শিষ্য কাকে বলে ওই তো আমার মনে একটা গুরু ভাই আজ মারা ও তো খুব শান্ত মহারাজ চুপচাপ থাকে কাকু কিছু বলে না মূর্খ ওটা স্নিগ্ধ নয় গুরুপদ বলতেন বাবা দেখবে লোহাপট্টিতে লোহা বিক্রি করে যে মারবাড়িগুলো লোহাপড় লোহার উপরে যে গদি পেয়েতে বসে থাকে আরামে বসে থাকে একেবারে এমন সুন্দরভাবে বসে থাকবে তুমি গেলে আইয়ে বাবু আইয়ে বাবু বলে সুন্দরভাবে বসাবে এত মিষ্টি কথা তুমি কোনোদিন জন্ম থেকে এত মিষ্টি কথা সে করি ও ব্যবসায়ী লোহাপট্টিতে গা গাঁদার বসে রয়েছে লোহার উপর আনন্দে বসে রয়েছে সে এখন কোটি কোটি টাকা স্বপ্ন দেখছে কোথায় শেয়ার মার্কেটে কোথায় লাগা তুমি দেখছো খুব শান্ত আর কি এত শান্ত সাধু তৈরি বসতে পারি না দশ পনেরো ঘন্টা এক জায়গায় বসতে থাকবি বাঙালিদের মতো বলবে না চি চা নিয়ে বিড়ি নিয়ে সিগারেট বলবে না কিচ্ছু বলবে না এক জায়গায় বসে রয়েছে চুপচাপ আনন্দে যেন মনে ধ্যান করছে ও বিষয়ের ধ্যান করছে ও শান্ত নয় বস্লিকধ কথা বলে বস্লিকধ জনজগতের মূর্খ বিচার এই জন্য বহুপাত বলছেন বিদ্যৎ রুড়ি বৃদ্ধিতে এক এক শব্দের মানে হয়তো সমস্ত জগতের লোক চলছে অবিদ্যার উপরে আহরণ করে অবিদ্যার পাখায় ভর দিয়ে তারা চলছে জন্য অবিদ্যৎ রুড়ি রুড়ি মানে আর বিদ্যৎ রুঢ়ী চিনময় সরস্বতী আমায় কৃপা করেছেন তার কৃপায় ভর দিয়ে এবার যাচ্ছ গুরু বৈষ্ণবের কৃপা তার কিবাই গুরু বৈষ্ণবের কৃপা এইভাবে দেখা যায় যে স্নিগ্ধ শিষ্য কথাটা অনেক বিকৃত মানে মানে অনেকে করে দেন কিন্তু সেটা নয় সিদ্ধান্ত বলছেন স্ত্রীরা সরস্বতী গোস্বামী ঠাকুর ফৌবা তিনি বলছেন যিনি গুরুবৈষ্ণবের আচার আদর্শ সিদ্ধান্ত নিজের জীবনে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পেরেছেন গুরু বৈষ্ণবের সঙ্গে মিলে গেছেন তিনি হচ্ছেন স্নিগ্ধ কি সুন্দর সিদ্ধান্ত কি বলুছেন আলোড়ন সৃষ্টি করবে কৃষক কথা মরা এত সেবা করেছে গুরুদেবের মানে পনেরো কুড়ি বছর পঁচিশ বছর সেবা করেছে গুরুদেবের তারপরে তার ভেতরে কাম জাগছে কেন কেন কাম জাগবে কেন কী কারণটি স্বাস্থ্যকে এইসব সিদ্ধান্ত বলেছে নাকি এই জন্যই কি আমরা আলোচনা করতে বসেছি নাকি গুরু বৈষ্ণবের সেবা করে ভেতরে কাম জাগবে বিলাজ জাগবে তাই এই সব সিদ্ধান্ত বোঝবার জন্য বসেছি যে গুরু বৈষ্ণবের একটু বলে আমার কাম চলে যায় আমার যাচ্ছে না কেন সেটা তো আগেই বলা হয়েছে মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায় সাধুগুরু কী পাবে না না দেখিও কিন্তু উপলব্ধি হলো কি অনেক কিছু লেখা থাকবে শাস্ত ও সাধুগুরু বৈষ্ণবকে বসিয়ে দিলাম বলেই ওদের বলাটাই কার আমার কি সব গণ করতে হবে না হ্যাঁ স্বাধীনতা নেই আমার এই যে স্বাধীনতা বজায় রাখার চেষ্টা এটাকে বলি কালপর কালপর ধ্বংসের মার্গ ধ্বংসের পথ এটাকে বল তাহলে তিন রকম ব্যক্তি তিন রকম মার্গের লোক তিন রকম রূপ ভগবানকে দেখেন আর ব্রহ্ম হচ্ছে অঙ্গকান্তি ভগবানের ইমপারসোনাল ব্রহ্ম ইফালজান ভগবানের অঙ্গজ্যোতি বাইরের লোকরা ভগবানের যে অঙ্গ তার যে জ্যোতি এটা বাইরের দেখা যাচ্ছে এটা ব্রহ্ম ব্রহ্ম অঙ্গক্রান্তি ভগবানের তার নির্বিশেষ প্রকাশে সূর্যকে যেমন দেখলে একটা জ্বলন্ত একটা জ্বলন্ত একটা কে যেন কি দেখা যাচ্ছে একটা জ্বলন্ত আলো কিন্তু সূর্যর ভেতরে ওখানে কি সূর্য দেবতা আছে কালি দেখা গেল কি দেখা যাচ্ছে না সূর্য যেন চর্মচক্ষে যতিনময় ভাসে সূর্যজ এই চর্মের চর্মচক্ষেতে যতিন্ময় ভাস কেবল আলো তেজ এইগুলো দেখা যাচ্ছে কিন্তু তার ভেতরে যে সূর্য দেবতা আছে তিনি যে রথের মধ্যে আরোহণ করে রয়েছেন হ্যাঁ সূর্যদেবের রথ চলছে চলছে তো না চললে পরে তাহলে বৎসর অনুবৎসর এগুলো বিচার কী করে দিন রাত হচ্ছে তাহলে সূর্যদেব যে রথের মধ্যে উঠে বসেছেন রথ চালাচ্ছে কে রথ চালাচ্ছে কে গরুর গরুর ভগবানজীর ভাই অরুণ গরুর ভগবানজীর নিজের ভাই অরুণজী মহারাজ রথ চালাচ্ছেন রথ চলছে আর রথ চলছে বলেই তোমার এই যে উত্তরায়ন দক্ষিণায়ন সব কিছু সব দেখা দিচ্ছে তোমার এই যে বিচারগুলো রাত দিন সব এইভাবে হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ না আমি তো দেখতে পাচ্ছি না সূর্য যে আছেন সূর্যের যে রূপ আছে রত আছে এগুলো সেই জন্য বলছেন সূর্য যেন চরমচক্ষে যতিনময় ভাসে এইটা দেখা যায় প্রভাপতো জগদন্ত অশেষ বসুধাতি বিভূতিবি যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তমশেষ ভূতম গোবিন্দম আদিপুরুষম তমহম বজামি অল্প কথায় ব্যাখ্যা করতে গেলে যে যে গোবিন্দ আদি পুরুষ তার অঙ্গজ্যোতিটাই বাইরে দেখা যায় নিষ্কলম অনন্তম শ্রেষ্ঠ ভূতম সেটা গোবিন্দেরই অঙ্গের জ্যোতি ব্রহ্ম বলে লোকে ব্রহ্মজ্যোতি দেখতে পায় যারা জ্ঞান মারকে তারা বলে এরপরে আর কিছু নেই এরপরে কেউ জ্ঞান ওইখানে গিয়ে আমরা মিলে যাব সুবিধা হবে আমাদের কিন্তু জীব কখনোই ব্রহ্মের সঙ্গে ওভাবে মিলে যেতে পারে না এগুলো বিচার আছে গোস্বামীগঞ্জীব গোস্বামী সুন্দর সুন্দর বিজয় মহারাজ এই জন্ম তো চলে গেল এইরকম এরকম চুটকি মারতে পারতে জীবন যৌবন চলে গেল কোন জন্মে আমি এইসব বুঝবো অনুভব করব। সব চলে যাচ্ছে সময়গুলো এক সাধক সবচেয়ে সাকি আমি সাধক বলি তাকেই স্বাস্থ্য সিদ্ধান্তে সাধক বলা হয় যেটা সমস্ত জীবনের এক একটা মুহূর্তকে এভরি ফ্র্যাকশান অফ সেকেন্ড হি ক্যান ইউটিলাইজড ইউ best possible way. পসিবল ওয়ে সর্বশ্রেষ্ঠভাবে জীবনের এক এক মুহূর্তকে যিনি কাজে লাগাতে পারেন কাজে লাগানোর মানে কি বলতে চাইছেন কাজে লাগানো মানে প্রভুপাত জানিয়েছেন সেই সাধক সেই বৈষ্ণব যে তার জীবনের এক এক মুহূর্ত প্রতি মুহূর্তে চিন্তা করছেন গুরু বৈষ্ণব ভগবান তাদের জন্য কিছু কিছু করার জন্য যিনি সর্বদাই ব্যস্ত রয়েছেন কিছু কিছু করবেন কিছু না কিছু করবার জন্য সর্বদাই যিনি ব্যস্ত গুরু বৈষ্ণব ভগবান এর জন্য আর তার সঙ্গে ধাম নাম এগুলো লুকিয়েই রয়েছে এক সঙ্গে কিছু না কিছু করবার জন্য ব্যস্ত রয়েছে। তাকে বৈষ্ণব বলা তাহলে সাধক হলো সেই সিনসিয়ার সাধক যে নিজের জীবনের এক এক কাল ফ্র্যাকশান অফ সেকেন্ড মুহূর্তকাল তো অনেক বড় কথা হয়ে গেল লব লব বললে ভালো মুহূর্তকাল তো অনেক বড়ো তা সমস্ত সময় কে থেকে কাজে লাগাবে তোমার সামনে তথা তথাকথিত যারা রয়েছে তারা কি করছে সময় নষ্ট করছে তাতে তুমি মিলে গিয়ে গাধার দলে গাধা হয়ে গেলে সেই কথা বলা হয়। যাতে মাথার তালে ঠিক থাকুক ওরা কি করছে ওদের সঙ্গে লড়াই করতে গেলে লড়াই লেগে যাবে ওরা যা করছে কোথায় দাও অনেক সময় দেখা যায় গুরুবৈষ্ণব কি করেন তার সামনে কেউ রয়েছে ভগবানের ইচ্ছা এসছে তাকে ভজনের কথা বলছেন তাকে বিভিন্ন শাসনের কথা বলছেন এই টপে তো জীবন নষ্ট হয়ে যাবে শুনছে না উল্টে তাকেই সে শাসন করে বসছে যাতা বলছে গুরু বৈষ্ণব একটা দীর্ঘদিন দেখলেন করুণাময় বৈষ্ণব কিছুতেই শুনবে না ভেবেছিল এই বৈষ্ণব যে ও যদি অনুগত্য করে তাহলে আনুগত্য করলে একটা তৈরি হয়ে যাবে বৈষ্ণব কিন্তু দেখা গেল ও উল্টে গুরু বৈষ্ণবকে বোকা আনাচ্ছে সেই সময় কী করেন গুরু বৈষ্ণব লক্ষ্য করেন যে এরকম করছে বোকা বানাচ্ছে আমাকে মিথ্যে কথা বলছে বিভিন্ন যে লোকাচ্ছে বলতে চায় না কিন্তু একটা সাধক যদি বৈদ্যের কাছে না বলে যখন তখন মায়াদেবীদের গলা টুকে কিন্তু ও এত মূর্খ জন্মই সহ্য শ্রুত স্ত্রী চারতের একটাও নেই কিন্তু তথাপি এত গর্বিত সে কথা বলবার এরকম এরকমভাবে কথা বলবে গুরু বৈষ্ণবের সঙ্গে তখন গুরু বৈষ্ণব লক্ষ্য করেন বাবেন একে যদি মেয়েরে তাড়িয়ে দিই এমনি সংসারে গিয়ে নি সংসারেই তো রয়েছে তো গুরুবৈষ্ণবকে বোকাবা নিয়ে কাঁটাল ভেঙে খাচ্ছে খা কত কাঁটাল খাবি খা মাতায় ভেঙে অন্তত তো আমি তোকে চোখে দেখতে পারব না তুই যে যে গিয়ে লেবারের কাজ করবি মাটি বইবি এসব আমি চোখে দেখ থাক এভাবেই থাক আমার কষ্ট হোক এইভাবে তাকে বঞ্চনা করে তার সঙ্গে সুন্দর এমন সুন্দরভাবে মিশে যান বুঝতে দেন না যে ভেতর থেকে আর ওকে কী করছেন ওকে বুঝতেই দেন ওকে অনুভব করতে দেবে না যে আমার স্নেহ তোর তোর থেকে স্নেহ চলে গেছে এটা বুঝতে দেবে না দিয়ে তাকে বোকা বানিয়ে তুই ওকে বোকা বানা কি গুরু বৈষ্ণবকে সামর্থ্য আছে অতসই যা গুরু বৈষ্ণব ওকে বোকা বানিয়ে দেব তো তুই তো সব সবই তো এই করে তাকে এবার লাগিয়ে দিল দিয়ে কি করলো তাকে প্রচুর পরিমাণে প্রতিষ্ঠা দিতে আরম্ভ করলো তুই তো সব তুই না হলে কী হতো হতো কি এই করে তাকে বাড়ি দিচ্ছে জড় প্রতিষ্ঠা দিয়ে দিচ্ছে বঞ্চনা করে দিচ্ছে তাকে সেটা সে বুঝতে পারছেন ওই আর নিজে সেই বৈষ্ণব দেখলো ওর সঙ্গে যে বলতে যায়। তাহলে ঝগড়াঝাতি বা বৈষ্ণব তো কোর কিছু কোনো প্রাণীর কোনো কষ্ট দেখতে পারে না সেই তখন কী করেন গুরু বৈষ্ণব ওকে বোকা বানিয়ে বঞ্চনা করে নিজে নিজের নিয়ে নিয়োজিত থাকে নিজে লীলা সরণ ভজন আদি ও যা খুশি অত্যাচার করছে কিন্তু ও কিন্তু যা খুশি বুঝতে পারছে গুরু বৈষ্ণব কীর্তন ফির্তন কিছু করে না কিছু না লোক দেখানো সব গুরু বৈষ্ণব ওকে বোকাবে নি বলে তুই যা খুঁজছিস কর করে নিজের সভজনে নিয়োজিত থাকে নিজে সভজন এতে নিয়োজিত থাকলে ডুবে যাচ্ছে এরকম ভাবে কালকে এক কথা কালকে সকালে বিচার করব আজকে তো সময় নেই তাহলে এই বিচার অনেক দেরি হয়ে যাবে আমার তাহলে গৌর কিশোর দাস বাবাজি মারা দিয়ে অনেক এমন ব্যক্তি তো অন্ন অভিলাষ নেই গুরুবৈষ্ণবের কাছে বেশিরভাগ একশোর মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পয়েন্ট ভাগ যদি বেশি না হয় আমি কান মূলছি আমি কান ধরছি যদি বেশি না হয় বেশিও হতে পারে তাহলে নিরানব্বই ভাগ তারা কিছু না কিছু গরু বৈষ্ণবের সঙ্গে ব্যবসা করে আমার কথাতে দুঃখ পেয়েও কিছু না কিছু অবচেতন মনে ব্যবসা করে যায় ব্যবসা করে ফেলে কিছু কিছু আদান প্রদান সুবিধের কথা কিন্তু যে করে না সে হানড্রেড হানড্রেড তা জীবন আর কোনোদিন ব্যর্থতায় পর্যালিত হতে পারে কথা বুঝে গেল কি বললাম সামান্য অন্নবিলাস তোমাকে আজকে মনে হচ্ছে সামান্য অন্নবিলাস ওই সামান্য অন্নবিলাসটা তোমাকে পরবর্তীকালে তোমার ভজন থেকে গুরু বৈষ্ণব থেকে দূরে ফেলে দিতে পারে আজকে দেখায় যায় সামান্য একটু অন্নবিলাস থাক না কি আছে আমি থেকে প্রশ্রয় দিচ্ছি না কিন্তু তাকে মেরে তাড়িয়েও দিতে পারছি না অন্নবিলাস হয়ে যাবে তাকে মেরে তাড়িয়ে দেব সেটা না কিন্তু অন্য অন্নবিলাসটা যেন না থাকে তার ভেতরে সেচেই তো গুরু বৈষ্ণবে করু না আমি অন্নবিলাস ওর ভেতরে যেন বেশি করে বাড়ে এরকম কোনো আচার্য কাজ করছেন তাকে তোমরা আচার্য বলতে পারো আমি কি চোখের মাথা খেয়ে বসবো নাই গুরুদেবের কী বাদে বৈষ্ণবের আমি তাকে আচার্য বলে ফেলল জগতের লোক তো দৌড়াচ্ছি হ্যাঁ সে তো অন্ন লোকের ভেতরে থেকে বাড়িয়ে দিচ্ছি আরো কি করে বাড়ে ও এই জীবগুলোর যদি অন্নবিলাস বাড়ে তাহলে আমার সুবিধা হয় কেন আমি প্রচুর অর্থ আনবো এনে এগুলোকে সব বিলিয়ে দেবো এরা কুকুরের মতো আমার আমার আজ্ঞা পালন করবে আমার প্রতিষ্ঠা আরও বাড়বে এগুলোকে বলে পাশবিক বিচার পাশবিক বিচার এই ধরনের ব্যক্তির সংখ্যায় সমাজে বৃদ্ধি পাচ্ছে পাশবিক বিচার তারা তোমার ভেতর দুর্বলতা দেখবে এর ভেতরে কী দুর্বলতা আছে একটি কামিনীর প্রতি লোভ যায় ঠাকুর সঙ্গে মিশতে দেয় আমার সুবিধে নেতা সে আবার ওখানে এসে গুরুদেবের খাওয়া দেওয়া পা ধোয়ানো সবই করছে কেন করছে ওই যে তেল মাখানো গুরুদেব ওকে তেল মাখাচ্ছে ও গুরুদেবকে তেল মাকাচ্ছে। কোনো এক ছাগলকে পেয়েছে তাকে দিয়ে ভাগবত কথা বলছে। ও কিন্তু জানে ও কামুক বলাচ্ছে কেন আর ও আশ্রয় করেছে ওই গুরুকে এই জন্য ও জানে গুরুদেবের প্রতিষ্ঠা আছে আমাকেও অনেক প্রতিষ্ঠা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আমি নাম কিনতে পারবো ওই গুরুদেবের ভজনা করছে বা দেখাচ্ছে ভজনা তো আর কি ও কে ভজনা করছে ওই অসৎ শিষ্য গুরুদেবকে অসৎগুরুকে ওই অসৎগুরু আবার অসৎশৃকে করে ভাগবত সপ্তাহ সব চলছে এগুলো আমি দেখি আর যা হচ্ছে হোক আগুন জ্বলছে আমার কিছু করার নেই গুরুদেব আছেন গুরুদেব বুঝবেন বৈষ্ণবরা আছেন আমি তো অধিকারিক কেউ নয় আমাকে আপনারা আদেশ করেছেন তাই কিছু আলোচনা করার সেই জন্য এখানে বলছেন যে পরমাত্মা যে হো তে হো কৃষ্ণের এক অংশ তাহলে পরমাত্মা রূপে যাকে দেখছ সেও কৃষ্ণের কিন্তু অংশ এক অংশ আত্মার আত্মা হন কৃষ্ণ সর্ববত অংশ সমস্ত আত্মার আত্মা হল একমাত্র কৃষ্ণ হম তাই বলছেন এখানে কৃষ্ণই পরমাত্মা ভাগবতের দশ স্কন্ধের এই জন্যই দায়ী জানিয়েছেন এখানে চোদ্দ নম্বর অধ্যায় কৃষ্ণম कृष्ण अवेहि तमात्मखिरा जगदीताय जो देही देही इवा इवाती देही इवा ओपित्र देती बोल एवं अथवा बोल गीता बहुन तेन किंग तेनों এই কৃষ্ণকে জেনে রেখো আর জগতের হিত কামনায় তিনি এখানে সরব শক্তির আশ্রয়ে মানুষের ন্যায় প্রকট হয়ে মানুষের ন্যাম প্রকট হয়ে করছে মানুষের মতো তোমার কাছে সামনে নেমে আর এই যে দ্বিতীয় শ্লোক গীতা থেকে বলা হলো দেখেন বলছেন অর্জুন তুমি অত প্রশ্ন করছো অত জেনে তুমি কি করবে অত জেনে তোমার কোন কাজ খালি এইটুকু জেনে রাখো যে বিভূতি দেখছো তুমি এটা এক অংশের দ্বারা এই জড় জগৎকে আমি ধারণ করে ধারণ করে রেখেছি এক অংশের দ্বারা এক অংশের দ্বারা আমি ধারণ করে রেখেছি জেনে রেখো অতএব তুমি এগুলো জেনে আমার ত্রিপাথ বিভূতি একপাদের কোনো অন্ত পাওয়া যাচ্ছে না একপাদ তার কোনো অন্ত পাওয়া যাচ্ছে তো বহু আমি কি বলবো তোমাকে এইভাবে ভগবান বলছেন অর্জুনকে গীতাতে ভক্তি ও ভগবানের অনুভব পূর্ণরূপ বলছেন একই বিগ্রহ তার অনন্ত স্বরূপ বলছেন এখানে যে ভক্তিতে তার উপাসনা করলে ভগবানের পূর্ণরূপ অনুভূত হয় আর সেই এক নিত্যবিগ্রহ অনন্তস্বরূপে প্রতিভাত প্রতিভাত হয় অনন্তস্বরূপে এই তিনটে শ্লোকে একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো তিনটে প্রভুপাতি ঠাকুর অমৃতপ্রভা ভাসে বলছেন এটা যে ভক্তে অর্থাৎ ভক্তির দ্বারা অনুভব করতে আচ্ছা চেষ্টা করে তাহলে ভগবানের স্বরূপের অনুভব হয় ভক্তির দ্বারা এমনি নয় সেই জন্যই তো ব্রহ্মা আফসোস করে বলেছে। হ্যাঁ আরুয কিচ্ছেন পরম পদম তত অনাদৃত যুশ্মত তোমার চরণোদ্দয়কে অবহেলা করবার জন্য পত তীয় অধ আবার পরে যায় বুঝে গেল কি বলো ব্রহ্মা বলেছে ভক্তে ভগবানের অনুভব পূর্ণরূপ একই বিগ্রহে তার অনন্তস্বরূপ একই বিগ্রহ ভিন্ন ভিন্ন রূপে হ্যাঁ ভক্তের কাছে তিনি প্রতিভাত হন যেমন রূপে প্রতিভাত হন আনন্দের কাছে হ্যাঁ রামরূপে প্রকটিত হম মুরারিগুপ্তের কাছে কিন্তু তিনি তো সেই গৌরী তিনি সেই গৌরী তো রয়েছেন না। কিনা সিধাসাইপাদের কাছে নৃসিংহরূপে প্রকটিত হলেন হলেন না। তো এইগুলো যে ভগবান প্রকট করেন রূপ আর যদি তোমরা মনে করো প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেব ভজন করেছেন নৃসিংহদেবের ভজন করেছেন কি প্রহাদ মহারাজ কার ভজন করেছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণই নৃসিংহরূপে অবতীর্ণ হয়েছে তা যদি না হতো তাহলে নৃসিংহদে এই তাহলে এই কথাটা প্রহ্লাদ মহারাজ বলতেন না কখন এগুলো গুপ্ত কথা এগুলো সাধুগুরু বৈষ্ণব কৃপা না হলে জানা যায় মতির কৃষ্ণে পরে তো গৃহব্রতন অদান্ত গভীর বিশ্বান্ত মিশ্রম কোন হন চর্বিত চর্বন বলেছেন তাহলে কৃষ্ণ কথাটা থেকে পেলে তিনি যদি নৃসিংহদেবেরই ভজন করেন করু নৃসিংহদেব কৃষ্ণের ভজন করেন নৃসিংহরূপে কৃষ্ণ আবির্ভাব হয়েছেন তার কাছে তাই যদি না হতো ওই কোন যুগে সত্য যুগে তখন তো কৃষ্ণ আবির্ভাব হয়নি তুমি দেখছ জড়দেবতর লোকেরাম ভাব মহারাজ রামজি তো পেলে আয়া কৃষ্ণজি তো বাদ মে আয়া বলে জড়জগতের ওই উত্তর ভারতে মূর্খ লোকগুলো তাহলে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে মন্ত্রটা আছে আমাদের যে ওরা আগে বলবে হ্যাঁ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে মহারাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম উল্টা মহারাজ উল্টা বলছেন কেন আপনি আগে তো রাম এসছে জগতে তারপরে কৃষ্ণ এসেছে মূর্খের দল নিত্য জগতে নিত্য জগতে আগে পরে এসছে কিন্তু চক্রের মধ্যে ঘুরছে একটা চক্র যে ঘুরছে চক্রের কোন কোন পয়েন্টটাকে তুমি ফার্স্ট পয়েন্ট বলবে চক্রটাকে যখন ঘুরিয়ে দেবে একটা চাকা ঘুরিয়ে দিবে তুমি কোন পয়েন্টটাকে ফার্স্ট পয়েন্ট বলবে কোনটাকে লাস্ট বলে বা হয় না এই জন্য মূর্খ লোকগুলো বোঝে না বাস্তবিক পক্ষে বিচার হলো প্রলাদ মহারাজ কৃষ্ণের ভজন করেছেন কৃষ্ণ নৃসিংহরূপে তার কাছে আবির্ভাব হয়েছেন তাই তো তারপরে ভক্তবস্তল নৃসিংহদে কিবা করেছিলেন এইভাবে দেখা যায় জগৎ জগতের লোকের যারা গৌড়ীয় গণের গণেশ সংস্পর্শে আসেননি তাদের দুর্ভাগ্য যারা বাস্তব একজন গৌরী মঠের যারা প্রতিনিধি তাদের সন্মুখে কোনো মতে পড়ে গেছে তাদের জীবন এবার জীবন খুলে গেল তাদের যদি তারা সিনসিয়ার হয় আর তা নালে ওই অন্ধকারেই ছিল কাল তাল তাই বছর গৌরী মঠে থাকলেও কোনো লাভ হচ্ছে না গৌরী মঠের ভেতরের কোনো সম্পত্তি সে দেখতে পাচ্ছেন না সেই জন্য বলছেন স্বয়ংরূপ তদেক আত্মরূপ আবেশ নাম প্রথমেই তিন রূপে রহেন ভগবান স্বয়ংরূপ তদেক আত্মরূপ আর আবেশ নাম এইগুলো সব এক একটা ভগবানের বিভিন্ন প্রকাশ বিভিন্ন সব নাম এগুলো বিরাট ব্যাপার সনাতন শিক্ষা চারটি গেলেই কথা না তারপর রূপশিক্ষা যেহেতু অনেকগুপ্ত জিনিস অসম্ভব গুপ্ত জিনিস রূপশিক্ষা রায় রামানন্দের সঙ্গে যে সংবাদ হয়েছে ওগুলো বলতেই আমাদের আমরা কার কাছে আলোচনা করবো লজ্জা হয় ওগুলোতে সব প্রকাশিত সব বলে নিয়েছেন ওপেনলি ওগুলো বললেই লজ্জা হয় যে বদ্ধ অবস্থায় কি আলোচনা করা যায় এগুলো অনুভব নেই রাধারানীর স্বরূপ কৃষ্ণের স্বরূপ তার প্রকাশ ভাব সব কিছু এন কোনো জিনিস নেই যে চৈতন্য চৈত্রামিত অনুসরণ করলে পাওয়া যাবে না কিন্তু চাই বাস্তব গুরু বৈষবের আনুগত্যে এই সব অনুশীলন করা গুরু বৈষবের আনুগত্যে গুরুবৈষ্ণবের অনুগত্য চাই বাস্তব অনুশীলন তার এই বলছেন স্বয়ংরূপ স্বয়ংরূপ কোনটাকে বলেছি যে রূপ আর কাউর ওপর অপেক্ষা করেন না অর্থাৎ ব্রজে ব্রজেন্দ্র নন্দন ব্রজে ব্রজেন্দ্র নন্দন হ্যাঁ তিনি হচ্ছেন স্বয়ংরূপ আর তদেক আত্মরূপ আবার আবেশ নাম প্রথমেই তিন রূপে রহেন ভগবান এগুলো সব ব্যাখ্যা করা হচ্ছে স্বয়ংরূপ সপ্রকাশ স্বয়ংরূপ স্বয়ংপ্রকাশ 2 रूपे स्फूर्ति स्वयं रूपे एक कृष्ण ब्रजे गोपमूर्ति स्वयं रूपे ते व्रजे दे गोपमूर्ति प्राभव वैभव रूपे दिविद प्रकाश हाभव वैभव रूपे दीविद प्रकाश एक बपू बहु रूप जयसे हईल राशे महिषी विवाह हईल बहुविध मूर्ति प्रभव शिद्ध एखने আশ্চর্যভাবে সব প্রভুপাত এই সমস্ত কথা বলেছেন একটা একটা করে হয়েছেন স্বয়ংরূপ কাকে বলছেন অনন্যা পেক্ষী যদরূপম স্বয়ংরূপ স্বচ্চাতে কৃষ্ণের যে রূপটা অন্ন কাউর উপর নির্ভর করে না সেটাকে স্বয়ংরূপ বলা হয় অর্থাৎ স্বতঃসিদ্ধ কৃষ্ণ রূপ তাকে স্বয়ংরূপ তদেকাত্মরূপ কাকে বলা হয় মান তদরূপম তদ অভেদেন অপি স্বরূপে বিরাজতে। भगवान तदरूप कैरम तदरूप क्या बला तदेक कृष्ण ही मन हम आलदा आलदा रूपे बोलने तदेकत्म रूप की बोल लघु भगवत अमृता सिद्धांत तदरूपम एक ही रूप मन हदअभेदे न स्वरूपे नज स्वरूप आलदा एक ही रूप क्यों जहाँ स्वरूप स्वयं रूपितरूपे प्रकाश पाए एक ही मत मना हम कृति बैभव आदि अंग सन्नीश चरित्र आदि से भिन्न बढ़िया प्रतिबद्ध चरित्र आदि एक आल्दा देखा जाबकि मध्य एक तदे का रूप बोले सेल्स भेदे दीविध था अंश और विल्सभेदे আবার আবেশ রূপ কাকে বলা হয়েছে জ্ঞান সক্তাদি কলা যত্রাবিষ্ট জনার্দেশ সেই থেকেই আবেশ বলা হয় যেটাতে জ্ঞান কলাদি বলছেন জ্ঞান সত্তাদি কলায়া কার কলতে জ্ঞানের আবেশ করল কার শক্ত আবেশ করলো। হ্যাঁ চতুর্শনাদি জ্ঞানের আবেশ করেছেন শক্তাবেশ করেছেন ব্যাসদেবের মধ্যে এইভাবে কিন্তু জনার্দন আবির্ভাব হন জনার্দন এখানে হঠাৎ জনার্দন কথাটা বলে কৃষ্ণ বল বলে জনার্দন এই বলেছে জীবের দুঃখকে বিশেষভাবে হাঁটাবার জন্য তাদের এইসব এগুলো হয় কৃষ্ণকে তো আমরা দেখতে পাই না কৃষ্ণ নিত্য নিত্যধামেতে থাকেন যাদের চোখ হয়েছে কী পাবেছেন তারা অনুভব করেন কিন্তু গুরুদেরকে তো গুরুদের সামনে এসছেন তাকে দেখা যায় কুরু বৈষ্ণব রূপে তিনি প্রকটিত হন বলদেবজী মহারাজ এবারে বলা হচ্ছে যে সৌহরি আদি প্রায় এই কায়গ নয় সৌহরী মুনি সৌহরিমুনি যখন যোগের প্রভাবেতে যখন ওই পঞ্চাশটা রমণী অর্থাৎ তার জনের সঙ্গে মান দাতার যে কন্যাগুলো পঞ্চাশ জনকে এক সঙ্গে বিবাহ করতে বাধ্য প্রথমে যখন সে এত বছর তপস্যা করলো ষাট হাজার বছর তখন সে যে অপরাধ করেছিল একটা সেসব কথা বিস্তৃত আলোচনা করব না তারপরে জলের মধ্যে মাছের যে মিলন এটা দেখে কাম অপরাধ করেছে তার সংসার বাসনা জাগলো সংসারে এলো কিন্তু তো হয়ে গেছে করে ঝুলছে সেবার এবার গিয়ে বলছে আপনার পঞ্চাশটা কন্যা একটা কন্যা আমায় দিন মান দাদা বললো মহাবিপদ আমি যদি এখন বলি না এখনই আমায় ওই সাপ দিয়ে দেবে বাবা গণ্ডগোলে গাই নেই ঋষিভাব আপনার পায়ে ধরি আমার ভেতরে অন্তর মহলে পঞ্চাশ জন কন্যা আছে যান যাকে আপনার পছন্দ বিয়ে করে নিলাম যা ভেতরে গেল ওকে দেখে গিয়ে পছন্দ করবে সব কন্যারা মুখ ফিরিয়ে রাখছে ও দেখল তো মা গণ্ডগোল আজ চালাকি করলাম আমার দাঁড়া আমি চালাকি সে গিয়ে অশ্বিনী কুমার করল অশ্বিনীল কি চাই বলে কি আবার তোমাদের দেখলাম যৌবন্ধ তাই না এই হ্রদেতে আমরা রসায়ন সব ফেলে দিচ্ছি এর মধ্যে স্নান করো করলে পরে তুমি হয়ে যাও স্নান করলেন উঠলেন জগন্ বা কি সুন্দর পৃথিবীতে এরকম সুন্দর যুবক নাই এবার গেলে এবার রাজাকে আমি রাজা আমাকে এবার রাজাকে বলে যখন অন্তর মহলে গেছেন পঞ্চাশটা কন্যার মধ্যে সে বলছে তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি বিবাহ করবো তোমরা না আমরা সবাই বিবাহ বলে আমি চাই বলে আমি লড়াই শুরু হয়ে গেল পঞ্চাশ জন কন্যা সবাই চলো পঞ্চাশ জনকে বিবাহ করল বিবাহ করে সে যখন নিজের যোগ বলে দেহটাকে প্রকাশ করলো পঞ্চাশটা করলো করে এবার ভোগবিলাস চালাচ্ছে মান আমার বাবা কোনোদিন নিরম ঐশ্বর্য দেখিনি স্বর্গের দেবতারা বলছে বাপ মান ঐশ্বর্য প্রকাশ করলো যোগ করেছে তপস ভজন তার প্রকাশ করল। কিন্তু মান পরে কেঁদেছিল এই মান বলছে এই এই যে সহবরী কেঁদেছিল হায় হায় আমি কি করলাম হায় হায় আমি এ কি করলাম এত হাজার হাজার বছর ধরে আমি তপস্যা করলাম যে অমূল্য বস্তু প্রাপ্তির জন্য হায় সব শেষ হয়ে গেল হায় হায় কেঁদেছিলেন আর কাঁদলে গিয়ে হবে সে ফিরে আসবে একবার তুমি যদি তোমার জীবনে ব্যবিচার করে ফেলো তোর ব্রহ্মচর্য গেল তোমার সন্ন্যাস গেল জেনে রেখো জেনে দেখো এই কথাটা কে কি করছে তুমি দেখো না একবার তুমি যদি ব্যবচার করে ফেলো গোপনে তা তোমার কিন্তু গেল কেন সন্ন্যাসটা মানে কি সন্ন্যাস মানে হচ্ছে তুমি ব্রত গ্রহণ করেছো প্রতিজ্ঞা তুমি এগুলো সব ভোগ করবে না এই সুখগুলো তুমি স্পর্শ করবে না কোনোদিন। তুমি বান্তাস হয়েছো। বমি করে একটালো খুব খেয়েছে রসগোল্লা ফসগোল্লা সব খেয়েছে খেয়ে হঠাৎ এমন খেয়েছে তা বমি হয়ে গেল বমিটা পরে রয়েছে কিছুক্ষণ সুস্থ হওয়ার পরে বললে এগুলো ফেলে দেবো আবার চেটে খেয়ে নিল আছে এরম পশু চেটে খেয়ে নিল গেলে বলে বান্তাসী স্বপ্নেও মনে দেশান দিতে নাই এইসব সুখের কথা আর আমি যদি বলি তাহলেও হবে না কেন যতক্ষণ তুমি গুরু বৈষ্ণবী ভালোবাসা না পাচ্ছ ততক্ষণ এইসব তোমার কাটবে না যত বাহাদুরি করো তোমার কাটবে না এসবগুলো থাকবে তোমার ভিতরে তোমার মধ্যে আরও বাসা তৈরি করবে বাসা বোঝো উয়ে বাসা করলে জানো গুয়ের বাসা আরও বাড়তে থাকে একটা জায়গা বাসা করেছে যাকে যা থাকবে যাক হবে না উয়ের বাসা কি উয়ে এক জায়গায় করেছে বাড়বে পুরো খেয়ে নেবে তোমাকে জেনে নেব সন্ন্যাস মানে হলো প্রতিজ্ঞা একবার যদি ভঙ্গ করে ফেলো ব্রহ্মচর্যবত তা তুমি আর মেকআপ দিতে পারবে না কিন্তু জগতের যারা প্রতিষ্ঠাকামী তারা এইসব ব্যক্তিদেরও সন্ন্যাস রেখে দিচ্ছেন বলছো থাক না আমার সুবিধে লাগছে একটু ইংরেজি বলতে পারে যাক না কী আছে তাতে দু স্ত্রী সঙ্গ হয়ে গেছে তারপরেও থাক না পাঠাচ্ছে বাইরে আর পাঠা মর তুইও মরবি ওও গলায় তো দড়ি পড়েছে কত পালাবি একজন তো আছে তার কাছ থেকে তো পালাতে পারবি না দেখে যাচ্ছি খালি কি করবা করার কিছু নেই সেই জন্য আদি প্রায় এই কায়ব্যহ নয় কায়ব্যহ হইলে নারদের বিস্ময় না হয় নারদি যদি কায়ব্যহ বিস্তার করেছে সৌহারি সেরাম যদি হতো তাহলে নারদের বিস্ময় হতো না একই গোফু দারকার মহিষিগণকে বিহে করার জন্য সব প্রকাশ করলেন একই ভিন্ন ভিন্ন বোঝা গেল কি বল কৃষ্ণই নারজ্জি যখন পরীক্ষা করবার জন্য গেছেন আ আকানাথ দ্বারকানাথ তোমার কিভাবে সংসার করে দেখে আসি একটু দ্বারকায় যাই দ্বারকায় গিয়ে যখন না নারদ্জির ইচ্ছা হলো সংসার কীভাবে করে কৃষ্ণ দেখবে তখন কি করছেন প্রথমে রুক্কিণীর ঘরে ঢুকলো ধুকে ধুকে গেছেন রূপ ভগবান এইরকম ক্রিয়াকর্ম করছে সব রক্ষ্মিনীর সঙ্গে হাস্য করছে সত্যগ্রহমার গায়ে গেল ওখানে গিয়ে দেখছেন একরকম কর্ম করছে হ্যাঁ নাগনিজিথির ঘরে গেল। সেখানে দেখলো বাচ্চাকে আদর করছে অ করে আরেকজনের কাছে গিয়ে দেখলো ছেলে মেয়ে সব সমস্যার ব্যাপারে আলোচনা করছেন কাউর সঙ্গে আরেকটা গিয়ে দেখল মেয়ের বিয়ের ছেলের বিয়ের ব্যাপারে চিন্তা করছে আরে একই কৃষ্ণ একই কৃষ্ণ তাহলে জগন্নাথ কীরকম বুঝে দেখো একই কৃষ্ণ কম্পিটিশান করবে তার সঙ্গে কৃষ্ণের সঙ্গে কম্পিটিশান করবে করো দেখো কালকে বলেছিলাম না গোবর্ধন লীলা প্রসঙ্গে সেই আলোচনা করা হয়েছিল গেল বছর কৃষ্ণকে কৃষ্ণর সঙ্গে যারা কম্পিটিশন করতে চাইছে কৃষ্ণ এত রূপ রূপরস গন্ধ লুটেপুটে নিচ্ছে আমরা একটু নিলে কি ক্ষতি হয় যদি এরকম ভাবনা তোমার আসে গেল মরলে তুমি কৃষ্ণ কিচ্ছু ভোগ করেন না একই সঙ্গে কৃষ্ণ হচ্ছে যুগপদ অনন্ত জগতের একমাত্র ভোক্তা ঐশ্বর্যস্ত সমগ্রস্থ বীরজস্ব যশ্রিয় জ্ঞান ও বৈরাগের চড়ইতি ভগৈতিা তাকে তুমি বলবে অনন্ত ব্রহ্মাণ্ডের যদি একচেতিয়া অনন্ত ব্রহ্মাণ্ডের যদি একচেটিয়া কেউ ভোক্তা থাকে সে কে এই আমার জগন্নাথ কৃষ্ণ হ্যাঁ আবার সঙ্গে সঙ্গে বলছেন বৈরাগ্য হ্যাঁ ঠিকই বলেছি অনন্ত ব্রহ্মাণ্ডে যদি বৈরাগ্য কাউ থেকে থাকে তাহলে সেই কৃষ্ণেরই আছে বলে কি করে হয় মহারাজ একইভাবে দুটো কি করে হতে পারে নয় ভোগী নয় ত্যাগী বলে না একই সঙ্গে দুটোই সম্ভব কৃষ্ণের মধ্যে কৃষ্ণ ভগবান ওই জন্য চৈতন্য কৃষ্ণ সে কৃষ্ণদাস কবিরাজ বিরুদ্ধ গুণাবলী সব কৃষ্ণের মধ্যে সম্ভব কৃষ্ণের কোনোদিন ক্ষুধা পায় না ক্ষুধা পায় কিন্তু বলছেন আমার বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল এই বললেন ক্ষুধা পায় না খায় না কিছু গোপাল আম বলছেন ক্ষুধা পায় বহুদিনের ক্ষুধায় গোপাল খাইলো সকল কবে মাধব আসি মোহর করিবে সেবন এখানেও এক মাধবকে সেবা দিয়েছেন জগন্নাথ না না আমার সময় নেই আমার লোকজন নেই কি করে আরেকটা মন নেব বারবার বারম করছে তত ওই জগন্নাথ ঘুরে ফিরে মাধব মাধব মাধব ঘুরে মাধব তুই নে আমার সেবা মাধবের কাছে সেবা নিল জগন্নাথ তোমরা সেই মাধবের বংশধর আমিও সেই মাধবের বংশধর জগন্নাথের সেবা না করে জগন্নাথকে কষ্ট দেবো হতে পারে তাহলে কিরকম কষ্টটা হবে কত দয়া করে মাধবকে ভালোবেসে জগন্নাথ এসছেন কত লোক ছিল জগতে আমি অবাক হয়ে যাই এই রকম একজন জগন্নাথের শ্রীপা কি করে অন্য লোক নিল না যখন মহারাজ বারবার কত বছর ধরে না না আমার পক্ষে সম্ভব না আমি নিতে পারবো না কি করে সেবাটা ঘুরে ফিরে ওর কাছে আসছে কত লোক ছিল লবি লোক নিতে পারতো না কিন্তু কেন গেল না আমি তো এইটাই চিন্তা করি তোমরা তো এসব চিন্তা কর না আমি খালি এই চিন্তা করি যে কেন অন্য লোকের কাছে গেল না কিছুতেই সেবা অন্য লোকের কাছে গেল না ঘুরে ফিরে সেই মাধবের কাছে মাধব কবে মাধব আসিগো করিবে সেবা কি আশ্চর্য বিষয়ে তোমাদের অবাক লাগে না সেই জগন্নাথকে কিভাবে সেবা করতে হবে একটা যদি সন্তান থাকে একটা লোকের তাকে কিভাবে লালন পালন করে যত্ন করে আরে গৌর গোপাল রয়েছে এখানে নিতাই গৌর সবসময় আসতেন এই জায়গায় যদি তুমি বাঁচতে না পারো তাহলে কোনো জায়গায় তুমি বাঁচবে তোমার বাঁচবার কোন রাস্তা নেই নেই নেই তিনবার এই জায়গায় তুমি তুমি বাঁচতে না পারো অশেষ করুণা বন্যা দুঃখিনী মায়ের কথা চিন্তা করলেই তো বুক ফেটে যায় আহা দক্ষিণী মায়ের যে আজকে দেখতে পেতাম সে মাটাকে দেখলে আমরা কি করতাম দক্ষিণী মা যাকে গৌর কেঁদে ফেলতো তার ভক্তি থেকে ভালোবাসা থেকে যেতে দেবে না কিছুতে সেই জায়গায় আমরা রয়েছি তারপরেও দুঃখী কি করে হয় এইভাবে দেখা যায় সৌভরী আদি প্রায় এই কাব্যহ নয় কাহ্যহ যদি এরকম হতো নারদের বিস্ময় হতো না সেই জন্য ভাগবতের সিদ্ধান্ত বলছেন চিত্রম চিত্রম মানে আশ্চর্য বিষয় চিত্রম বতই তৎ একে নবপুষা যুগপথ পৃথক গৃহেশু দষ্ট সহশ্রম स्त्रीय उदा एक उदाव एक ही संग समस्त एक दाष्ट स महिषी केित्रम मान अब आश्चर्य बतई बत चित्रम, चित्रम बतई तदे केण बपुषा युग पत् पृथक गृहेश सहस्रम হ্যাঁ স্ত্রীয় এক উদাবহ একই সঙ্গে সেই ষোলো হাজার মহিষিকে বিবাহ করলেন এবার চিন্তা কর ভগবানের যে বলতে দাঁড়িয়েছে ভগবান যে বই ভগবানের প্রভাব বিভাব হ্যাঁ স্বরূপ তদেক আত্ম সব ব্যাখ্যা করছেন এগুলো অনুভব করলে বোঝা যাবে তাহলে এবার চৈতন্য মহাপ্রভুর করুণাটা কি চৈতন্য মহাপ্রভু কী বা বলছে হ্যাঁ প্রবোধানন্দ সরস্বতীবাদ ওই জন্য দয়া করে জানিয়েছেন যে যারা চৈতন্য মহাপ্রভুর প্রকটের পর দরিদ্র রয়ে গেল তারা বাস্তবিক হ্যাঁ তারা বাস্তবিক দরিদ্র হ্যাঁ প্রেম পূজুষ রসসাগরে প্রসারিত প্রসারিত প্রেম পিয় সাগরে যো দিন শ্রীচৈতন্য চন্দ্র প্রকটে যীন দিন এব বাঞ্ছাকল্প বসে কী পা সিন্দু ভেব প্রতীতা